আবদুল্লাহনে উমার রদুল্লাহ তাল্লন হতে বর্ণিত তিনি বলেন যে নবী সাল্লি সাল্লাম ইরশাদ করেন যদি তোমাদেরকে বিয়ে অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয় তবে তা রক্ষা করো নাফি বলেন আবদুল্লাহ ইবনে উমর রদুলিল্লাহ তাল্হান হয়ে নিয়ম ছিল তিনি সহমরত অবস্থায়ও বিয়ের বা অন্য কোনো দাওয়াত রক্ষা করতেন